মানবতা সমাধান Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aleykum as-salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elhamdulillahi rabbil alameen. Wa s-salatu wa s-salamu ala ashrafil anbiya wal mursalin. Wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'du fa'udhu সম্মানিত পৃথিবীর সাথে সম্পৃক্ত একটি দিক একটি কর্ম এবার নিয়ে আলোচনা করব এতে কাপের উপর আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত করেছে আমাদের মেহমান শেখ সৈফুদ্দিন বেলাল মাদানি, শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং শেখ রানুল্লাহ মাদানী এবং শেখ শহীদুল্লাহ খান মাদানী এবং পরিচালক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত আছি মুসলিহদ্দিন ব্যাপারটি প্রত্যেক ধর্মেই স্বীকৃত আরবি ভাষা হলো কোনো কিছুকে এই লুজুম করে নেওয়া লুজুম সেই মাধ্যমে ধৈর্য ধারণ করে ধীর স্থিরতার এই শিখছেন কেউ কেউ যোগ সাধনা ধ্যান তপস্যার মধ্যে ঢুকছেন আমি বলি আপনি মুসলমান হয়ে থাকুন এইসব করলোই আপনার জন্য আপনার খাফ হলো সেটার কাজ আলোচনায় ফিরে আসি আমি শেখ ইউসুফ আব্দুল মজিদ শিখে শুরু করব। এতে কাপের গুরুত্ব প্রসঙ্গে যদি একটা আলোচনা করতেন قل الله تبارك وتعالى ولا تُبَاشِرُوهُنَّا وَأَنْتُمْ عَاكِفُونَ في الْمَسَاجِدِ صدق الله العظيم وحان رب العالمين ونقره كوري تار شنید تلعبير عمدر شامن دوار کلي دي قرآن نازل كوري اي باون پو بطر ماهي رمضان سيام شادونا دي تار نقر تلعبير عمدر شجوك كوري دي اي باون সুফলকে পূর্ণাঙ্গভাবে লাভ করার জন্য এই মাসের শেষ দশকে গিয়ে এতে কাফের ব্যবস্থা করেছেন যেহেতু কাফের মাধ্যমে এই সমস্যা সংকুল এই পৃথিবী তা থেকে নিজেকে মুক্ত করে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে তন্ময় হওয়া আল্লাহর জিকির বিভোর হয়ে আল্লাহর বগ্ন হয়ে আল্লাহকে পাওয়ার একটা নিরন্তর একটা চেষ্টা যা আমাদের জন্য মহান রবাহের মাধ্যমে আল্লাহ যে এতেকাফ এ থাকা অবস্থায় জাগতিক জীবনের সমস্ত কাজকর্ম তোমরা বন্ধ করে দাও এবং কি স্ত্রীর আকর্ষণ পর্যন্ত তোমাদেরকে ত্যাগ করে মসজিদের অভ্যন্তরে অবস্থাত করে একমাত্র মহান আল্লাহর সঙ্গে গভীর ও নিবিড় সম্পর্কিফ যখন মসজিদে থাকেন আল্লাহ করেন তখন মসজিদের যে সমস্ত পুণ্যকর্ম করার সুযোগ ছিল সেগুলো না করতে পারলেও রসুল করিমেন যে আহ সমস্ত আল্লাহ পাক তাকে দান করবেন জানতে চাবো এতে কখন করতে হবে সময়টা কখনমাদহ অনুসল্লি অনুসল্লী মালা রাসুলহিল করিম আমাদ ও রমাজানুল মুবারকের শেষ দশকে এতে কাপ রাসুল্লা সালসাল্লাম করেছেন এবং এক বছর এতে কাপ করতে না পারাতে পরবর্তী বছরে দেখা গেছে ২০ দিন এতে কাপ করেছেন এতে কাপটা আসলে ধ্যানমগ্ন থাকা নয় এটা একটি এবাদতের জন্য নিরিবিল স্থান নির্ধারণ করে নেওয়া সেখানে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক হবে দশ দিন না পারে তাহলে একদিনও করতে পারে এখানে সাথে সংযুক্ত করতে চাই। এতকাপের সময় নির্ধারণ করার আগেই বা জানার আগে আমরা একটু জেনে নেবো যে এতকাফ কয় ধরনের হয় হয়তাক সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো ও আজিবের পর্যায়ে এ ওয়াজিবের এতেকাফ সাধারণত কেউ যদি এতেকাফ করাটা নজর বা মানত করে থাকে তাহলে সেটা ওয়াজিব হয়ে যায় সেই মানতটা পূরণ করার জন্য এ হলো এক এতেকাফ আর এক এতেকাফ হল সুনত যেটা রাসুল সাল আলহাম রমাজানের শেষ দশকে করেছেন তো রাসুল সাল্লাহামের সুন্নতের আলোকে যদি আমরা এই এতেকাফ করতে চাই তাহলে সেটা রমাজানের শেষ দশকে হওয়াটাই হলো ভালো আর যদি কেউ নজর বা মানতস্বরূপ এতেকাফ করে থাকে তাহলে সেটা সে যখন ইচ্ছা সারা বছরের মধ্যে করতে পারে যেমন অমরাল এসেছে তিনি অমর রিয়ালুল্লাকাফের জন্য মানত করলেন আল্লাহ রাসুলের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে আমি এই মানত করেছি এখন কি যুগে মানত করেছেন কি এখন করবো রসুল সাল্লাহিসাল্লাম বললেন যে আউফিনাজ রাখ তুমি তোমার নজর পূরণ করো সেটা মূলত রমজানের সাথে সংশ্লিষ্ট ছিল না জাহিলিয়ার যুগে সেই সময় তো রমজান কোনো ছিলই না তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে মূলত এতেকাফ নিজেকে একাগ্রতার সাথে পার্থিব সব কিছু ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাবুল আলমিনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে নেওয়ারই। একটা সুযোগ তো এই সুযোগটা রমজানে যদি আল্লাহ হাসলামের সন্ন্যতী এতেকাফ যেটা সেটা হলো রমজানে আর এছাড়া যে কোনো সময় হয়তো একদিন দুই দিন এরকম তাহলে এই অমরিয়া লহুকে আল্লাহাম যে অনুমতি দিলেন আর কখন শেষ হবে রমজানের এতে কাপের বিষয়টা আমাদের চমৎকার ফুটে উঠেছে এতে কাপের মাধ্যমে একজন বান্দা এটা প্রমাণ করতে পারে যে মহান আল্লাহ আমি তো সারা বছর ছিলাম কিন্তু আমি তোমাকে পাওয়ার জন্য যে ব্যস্ত হতে পারি এটা প্রমাণ করা সব কিছুকে ছেড়ে দিয়ে ছেলে মেয়ে তারপরে ব্যবসা বাণিজ্য তার কর্তৃত্ব নেতৃত্ব সব কিছুকে ত্যাগ করে আল্লাহ একটা ঘরে বসে গিয়ে এবং বিশেষ করে যেটা বলছেন আমরা মহান নবী রসুল্লা সাল্লাম থেকে জানতে পারি যে তিনি এতে কাপ করেছেন তার পরিবার পরিজন পরবর্তীতে সাহাবাহিক রাম এতে করেছেন এবং তার এতেকাপ সম্পর্কে যেটা আমাদের হাদিসে পায় যে তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম একুশ তারিখের শুরু অর্থাৎ আমাদের কিন্তু আরবি মাস হিসাবে চন্দ্র মাস হিসাবে আগে রাত আসে তারপরে দিন আসে তো একুশ তারিখ অর্থাৎ বিশ তারিখ শেষ হয়ে যখন সূর্য ডুবে যায় শেষ দশক শুরু হয়ে যায় তো মাগরীবের সময় তিনি মসজিদে প্রবেশ করেছেন এতেকাফের উদ্দেশ্যে তবে এতেকাফের যে নির্দিষ্ট একটা স্থান যেখানে তিনি নির্দিষ্ট করতেন মসজিদের অংশটা সেখানে কিন্তু তিনি বের হয়ে চলে আসবে মনে হয় এটার সাথে একটু সংযুক্ত করলে মানে ভালো হয় যেটা শহীদ বুখারের হাদিসেই পাওয়া যায় যে আল্লাহ রাসুল সাল তার স্ত্রীগন কোথায় এতকাফ করেছিলেন সেটাও সাহাবাহিক বর্ণনা দিচ্ছেন যে মসজিদেই তাদের জন্য আলাদা সেই কাপের যে জায়গা নিয়ে এই ধরনের তৈরি করা হয়েছে মসজিদের মধ্যেই সেখানেই তারা এত করেছেন তাহলে হবে। যেন সেটা যেমন আমরা মসজিদে নবাবিতে যদি লক্ষ্য করি মেয়েদের একটা আলাদা সাইড রয়েছে সেখানে আলাদা তাদের বাথরুম টয়লেট সবকিছু রয়েছে এই ধরনের যে মসজিদগুলিতে ব্যবস্থা রয়েছে মেয়েদের আলাদা সাইড এবং সেখানে তাদের এবং নিরাপত্তার বিষয় রয়েছে এমন যদি হয় তাহলে যাতে সেখানে মা বোনদের সুযোগ হয় এখানে এতেকের সাথে আরেকটা বিষয় শরণ হয়ে যাচ্ছে আমাদের যে আমরা দেখি অনেকখানেই অনেক মসজিদেই দেখা যায় যে মা বোনদের তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে না সলাম স্ত্রীদের যেন খিমা তাম্য বানো হয়েছিল তারা সেখানে না হয় যেহেতু যাপন করতে হবে সেখানে গুলো যদি ঠিক হয় তাদের আরো বাথরুমের ব্যবস্থাপনা যা কিছু সকলকে যদি হয় মাহারাম সমস্যা এখানে ইত্যাদি দৃষ্টি রাখতে হবে আমরা আবার এই এতেকাফের এত বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সামনে সাধারণ বিরতির পরে আশা করি আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ The students of Islamic International School welcome all of you Assalamu alaikum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 to be with them M-U-S-L-I-M I'm so blessed to be with them Watch Little Wonders at their best Bishoy Shishura Pratibudhbar Chondha Pashtay Bangladesh Ubikil Shari Chate Bharote Peace TV Bangla Hey Moomingan Allah ke bhai karo Halal haram Ek Allah paak kurte parit Tumate junno মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক হারাম খাদ্য। এই ইমানদারগণ তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক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 মাস ইফতার তারাভিক ঈদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এবং তার এতে কাপ সম্পর্কে যেটা আমাদের হাদিসে পাই যে তিনি একুশ তারিখের শুরু অর্থাৎ আমাদের কিন্তু আরবি মাস হিসাবে চন্দ্র মাস হিসাবে আগে রাত আসে তারপরে দিন আসে 21 एकुश तारीख अर्थात बीस तारीख शेष हुए जख्म डूबे जाए शेष दशक शुरू हो जाए तो मागरीबर समय मस्जिदे प्रवेश करते काफे उद्देश्य तब एतेफे निर्दिष्ट एक स्थान जेखने करतें मस्जिद अंशा সেখানে কিন্তু তিনি পরিবেশ করেছেন বের হওয়ার বিষয়টা হবে আসবে মনে হয় এটার সাথে একটু সংযুক্ত করলে মানে ভালো হয় আর যেটা শহীদ বোখারের হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল फ करमगण वर्णना दी मस्जिदे तरह जो आलदा से जैसे खीमा तय मस्जिद कर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 সেখানে এই ব্যাপারগুলো যদি ঠিক হয় তাহলে না যা কিছু নেই যদি তাদের আরো বাথরুমের ব্যবস্থাপনা যা কিছু সকল কিছু হয় মাহারাম সমস্যা না হয় এখানে ইত্যাদি দৃষ্টি রাখতে হবে এতে বিশেষ বিশেষ আরো কোন আবাদত বা কোন তসবি তাহালিল বা কোন দোয়াদুদ আছে বলে এই ধরনের আল্লাহ রাসুল্লাহ বা সাহাবাইকার থেকে বিশেষ দু সূত্রে কোনো প্রমাণিত হয়নি আমার জানামতে। মতে তাই আমরা বলতে পারি যে মূলত এরাতে কাপের উদ্দেশ্যই হলো ফুল সময়টা নিজে কিছু বিশ্রাম বা ঘুম এরপরে বাকি সময়টা সম্পূর্ণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের শরীয়তসম্মত যতগুলি আবাদত রয়েছে সালাতের সময় সালাত যদি নফল সালাত রয়েছে সেই নফল সালাত আর শিয়াম তো আছেই এবং কড়তেলাওয়াত ও আরো তাহলে সেটা তার জন্য আরো উত্তম হতে পারে অসুবিধা নেই একটু জানতে চাবো তার কাছে যে যদি যারা বসে থাকেন মসজিদের মধ্যে তারা যে একটু পড়ান তো বাদত করতে হবে তো কোরআন চর্চা করা কোরআনের তাজবিদ শিখা এটা তো সবচেয়ে উত্তম এবাদত শিখা বলছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে শিক্ষা গ্রহণ করে এবং আমাদের সময় অবশ্যই কোরআন এগুলো আমি জিজ্ঞাসা আমি মনে করি যে এখানে এতেকাপ শুধু সাধারণ মানুষরা না করে এর সঙ্গে যদি একজন বিশিষ্ট আলেম থাকেন তাহলে সুবিধা হবে যে সাধারণ মানুষগুলিকে যেমন এতেকাপের ব্যাপারে এর আদো বাখলাখ এর মসজিদের পরিচ্ছন্নতা মসজিদের হক বা এখানে কাদারের ব্যাপারটা মানে এদেরকে উৎসাহিত অনুপ্রেরণা দেবেন এর সাথে দাস্তাদিস থাকবে এমনও হতে পারে যে তিনি যদি আলেম হন তার কাছে কোনো ফটোয়ার এমন ব্যাপার হয় যে তিনি না হলে এই হবে না সেখানে সেক্ষেত্রে তিনি মোবাইল ব্যবহার করে ফটোও দিতে পারেন তেজন্যে আমি মনে করি অপ্রয়োজনে মসজিদ থেকে বের হবেন না কি নিশ্চিত থেকে কি কাজ করতে পারবেন না মসজিদের বাউন্ডারি থেকে অকারণে তিনি বের বাথরুম যার জন্য যেতে পারে কথা গতিতে যদি কি কি করা বৈধ আর কি করা অবৈধের সময় এ ব্যাপারে যদি শেখ শহীদের লাখান মাদান একটু দৃষ্টি আকর্ষণ করতেন কাফ অবস্থায় যা করণীয় সে সম্পর্কে আমরা অবগত হলাম যে বিশেষ কোন নির্দিষ্ট বিষয় নয় তবে আবাদতমূলক শরীয়ত সম্মত যেগুলি সেগুলি সব এগুলি নিয়ে ব্যস্ত থাকাই হলো তার করণীয় বিষয় এমনকি স্ত্রী যদি দেখা করতে আসেন তার সঙ্গে কথা বলতে পারেন এবং এমন যদি হয় যে তার খানা নিয়ে এসে দেওয়ার কোন ব্যবস্থাপনা নেই তাহলে তার বাড়িতে গিয়েও করে আসতে পারেন করতেন একটা হলো একটা অজর তাকে দেখাশোনা করে একটা এবার ঠিক এইভাবে কেউ যদি মারা যায় সেটাও কিন্তু একটা এবার তারা এগুলি কিন্তু যায় নেই তবে যদি শর্ত করে নেন তিনি যখন প্রবেশ করবেন এই বিষয়গুলো যদি এমন হয়ে থাকে যে এই ব্যক্তি ছাড়া ওখানে কোন বিকল্প ব্যবস্থা নাই তাহলে হয়তো এটা তিনি অজোর বা বিশেষ প্রয়োজনে হয়তো যেতে পারেন আর সাধারণ অবস্থায় যদি এরপরেও প্রয়োজনীয় মনে করেও ইয়ে থাকে তাহলে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাবুল আলম বলছেন বলছেন মসজিদেই বাড়িতে নয় তাই মেয়ে মানুষেরাও যদি এতকাফ করে থাকেন তারাও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী উমুল মমিনগঞ্জ যেমন মসজিদেই এতকাফ করেছেন তাদের যখন নিরাপদ বা সবকিছু ব্যবস্থা ছিল সেই হিসাবে মেয়েরাও এতকাফ করলে তারাও মসজিদে করবেন তবে মসজিদে এতেকাফ করলে যদি এই অবস্থায় তাদের এটা প্রকাশ পেয়ে যায় তাহলে সেই সময় মসজিদে অবস্থান করা নিষিদ্ধ এই তার এতেকাফ হয়তো ছেড়ে দিয়ে চলে আসতে হবে আর রোজাটা মূলত রোজা ফরজ হয়ে যায় এমন পরিবেশ যদি হয় তাহলে সে রাখবেন সে ক্ষেত্রে যদি জানাজার লাশ যদি মসজিদের সীমানার মধ্যে আনে তখন হয়তো জানাজা পড়তে পারবে আর এবং প্রয়োজনে কেউ যদি অংশগ্রহণ করতে চায় কারণ আত্মীয় স্বজন মারা গেল সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যৌন কোন কথাবার্তা বা চর্চা বাধারণ বলতে পারবেন রমাদান এবং আলোচনা করছিলাম আমরা সারাদিন সারা বছরব্যাপী কত না কাজে ব্যস্ত থাকি। এই চাকরির ক্ষতি হবে একটু উপার্জনের ক্ষতি হবে একটু ছেলে পেলেদের দেখাশোনার একটু ক্ষতি হবে এই সকল নানান কিছু নিয়ে চিন্তা করে আমরা আল্লাহর জন্য বছরে মাত্র কয়েকটা দিন একাক্রভাবে নিজেদেরকে নিবেদন করি না কিন্তু অন্য অন্য ধর্মে কিন্তু এই উপাসনাটাই ধ্যানটাই কিন্তু তাদের বড় দিন আমাদের ধ্যান বড় দিন না আমাদের হলে এবাদত আল্লাহর দাসত্ব করা তার হকমা এর মধ্যে আল্লাহর জন্য একান্ত ভাবে একাগ্র ভাবে সূন্যত পদ্ধতি অনুযায়ী কোরআন এবং যেভাবে আছে সেই নিয়ম মেনে ইনশা আল্লাহ আমরা এতে কাপ করার চেষ্টা করব। তাতে আমাদের হবে আমাদের সারায়ী বিনোদন যেটা সেটা হবে আমরা ইনশা আল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করতে পারব এই আশা বা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته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 আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় जकतो दान अर्थ पाठातेउ बी শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি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 महिला पथ निर्देशना जानार देखलम नारी कल सन्धा साढ़े पांच टेषा पांच टाय भारत पीस टी बांगल